ভাই জিজ্ঞাসা করছেন বাংলাদেশ থেকে এক মহিলা তার গর্ভবতী তার পেটে বাচ্চা আছে স্বামী বলছে যে বাচ্চা নষ্ট করো বাচ্চা নেবো না স্ত্রী বলছেন আমি নষ্ট করব না এখন তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে এই অবস্থায় বলছে যে তুমি যদি বাচ্চা নষ্ট না করো তাহলে তোমাকে তালাক দিয়ে দিব শরীয়তের মশলা হচ্ছে যে আল্লাহ अनुगत्य करते अनुगत्य कारो अनुगत्य करते हराम क्योंकि आदेश करुगत्य नहीं है खालिक आल्लाफारमी मानुषर आनुगत्य नहीं হত্যা করা হারাম যেমন মানুষকে হত্যা করা তেমন এই পেটে যে গর্ব ধারণ করে বাচ্চা চলে এসেছে তাকে দুনিয়াতে আসতে দেবেন না কেন আপনার বেঁচে থাকার অধিকার আছে আর বাচ্চাটার বেঁচে থাকার অধিকার নেই দুনিয়াতে এসে বড় হওয়ার অধিকার নেই তার। তাতে চলে চলেছে রু চলে এসছে সুতরাং এই স্ত্রীকে বলবো এবং তার অভিভাবকদের বলবো যে এই জালেম ফাঁস লম্পট খুনি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন আর আপনার মেয়েকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসেন তালাকা এইরকম জালেমের কাছ থেকে ফরজ তার কাছে থাকা জাহেজ নয় যদিও সেনাবাজি হয় যদিও সে কাছে থাকা জাহেজ নয় এবং আল্লাহ আল্লাহাক এরকম করেন আর হলে তাদের উচিত হ্যাঁ তারই নিশ্চয় দেখে তারপর বাচ্চা ফেলা যাবে না তালাকালাকালাক এমন বড় ব্যাপার নাইও এইরকম ঘটনা যদি কোন আল্লাহ নেক ছেলে জানে বাংলাদেশে কোন মানুষ নেই নেক মানুষ নেই যে এই মহিলাকে শুধু এই অপরাধে তালাক দেওয়া হয়েছে যে বাচ্চা নষ্ট করতে হবে বাচ্চা নষ্ট করেনি সেই জন্য